সম্মানিত আমরা ছোট ছোট বাউান্নটি আয়াত আছে এই সুরার নাম হচ্ছে সুরা আল কালাম মক্কা শরীফ এই সুরাটি অবতীর্ণ হয়েছে আল এই সুরার নাম শুরুতে আছে নুন নুন এটি একটি সমস্ত তার মধ্যে একটা অক্ষর দিয়ে সময় কোনটা অক্ষর দিয়ে কোনো সময় তিনটা অক্ষর দিয়ে কোনো সময় চারটা অক্ষর দিয়ে পাঁচটা অক্ষর দিয়ে কোন কোন সুরা শুরু হয়েছে সো আলিফ লাম মিমের মধ্যে তিনটা অক্ষর আছে ইয়াসিনের মধ্যে দুইটা অক্ষর আছে হামিম এর মধ্যে দুইটা আছে তারপরে আরো বেশি আছে এইভাবে করে শুধু একটা দিয়েও দেখা যায় আছে। সেটা হচ্ছে এই নুন এবং কাফ এরকম সুরক গুলো তো এই নুন এখন এই নুনের অর্থ কি কাফের অর্থ কি এগুলোর আলোচনায় গিয়া লাভ নাই এগুলা থেকে সরাসরি কোনো অর্থ এই নুনের অর্থ এই অক্ষর ছাড়া আরো কি অর্থ আছে কি না এই রহস্য সরাসরি রসুল্লাহ সাল্লা থেকে না পাওয়ার কারণে কোনো উল্লেখযোগ্য কোন তফসিল এই ব্যাপারে নাই একটাই কথা যে আল্লাহ তালা এই সুরাগুলোকে কোনো কোনোটাকে অক্ষর দিয়ে শুরু করেছেন এ হিসাবে যে আল্লাহ তালার কালাম এটা বুঝার জন্য রসুল উল্লাহ সাল্লাহামের সাধারণ কথাবার্তা নয় কারণ তিনি সাধারণ কথাবার্তা শুরু করতে কোন সময় নুন কাফ ইয়াসিন দিয়ে কোনোদিন করেন নাই এখন এইটা কেন লাগান যে এটা আল্লাহ তালার কালাম এটার দলিল প্রমাণ হিসাবেই এই সমস্ত অক্ষরগুলো এসেছে। এ ছাড়াও এই মর্যাদা এজাদ ছাড়াও যদি আরো কিছু থাকে সেটা আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ আলাম এর চেয়ে বেশি আমাদের কাছে নির্ভরযোগ্য কোন তফসির আর নেই ওয়াল কালাম এ কলম থেকে এই সুরার নাম হয়েছে সুরা আল কালাম এখন এই আল কালাম কি জিনিস বাংলায় যে কলম আছে সেই একই কলম কিনা একই কলম এই বাংলায় কলমটা আসছে আসলে আরবি থেকে কালাম আরবি শব্দ কালাম কফ দিয়ে আর কালাম ক্যাফ দিয়ে সেটা আরেক জিনিস কালাম যদি হয় সেটা অর্থ হলো কথা আর কলাম কলাম কফ দিয়ে এটার অর্থ হচ্ছে বাংলায় যেটাকে আমরা কলম বলি বাংলায় না জন্য সবটাই ক আমরা কলম বলি এখন এই কলমের অর্থ হচ্ছে রহমতুল্লাহ আল্লাহ বলেন মনে হচ্ছে এটার দ্বারা আসলে ওই কলমই বোঝানো হয়েছে যে কলম দিয়ে সাধারণত মানুষ লেখালেখির কাজ করে এবং সে কথা অন্য একটি আয়াতে আছে বলা হয়েছে যে আল্লাহ ইনসানকে লেখাপড়া শিখিয়েছেন শিক্ষাগত যোগ্যতা জ্ঞান পড়ার জ্ঞান এগুলো শিখে মানুষ কিভাবে কলম ব্যবহার করতে কলম দিয়ে আসলে এই জন্য লেখাপড়া করতে হলে ছাত্র হওয়া লাগলে কি লাগে কলম লাগে তো লেখাপড়া শিখার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কি এই কলম কলম কিন্তু ছোটখাটো জিনিস না কলম দিয়ে আলি বা ক লেখা শিখে কলম দিয়ে আরো বড় বড় তাফসির হাদির সব কি দিয়ে লিখতে হয় কলম দিয়ে লিখতে হয় আল্লাহ আল্লাহলা সুরাল এখরাতে যখন আসবে তাফসির আরও আসবে কলমের কত ফজিলত কত গুরুত্ব মানুষকে লেখা লেখাপড়ার মতন এমন গুরুত্বপূর্ণ জিনিস শেখানোর জন্য আল্লাহ তালা কলমটা নাজিল করেছেন কলমের বুদ্ধি মানুষের মাথায় ঢুকে দিয়েছেন কলম আকাশ থেকে আল্লাহ আমি নিজেও যখন প্রাইমারি স্কুলে পড়েছি আপনারা তো পড়েছেন অনেকে আমরা বাঁশের কমচি দিয়ে ব্লেড দিয়ে ঠিক করে আমরা কলম বানিয়েছি মনে আছে সেই কলম দিয়ে পরীক্ষাও দিছি বাজার থেকে কালি কিনে দোয়াতের মধ্যে রেখে শিখেছি তো এই কলম আস্তে আছে এখন কত রকমের অত্যাধুনিক কলমও আছে দামি কলমও আছে তাহলে মানুষকে আল্লাহ তালা কলমের আইডিয়া দিয়েছেন ধারণা দিয়েছেন আল্লাহ শিখিয়ে দিয়েছেন চক্ষা কর করে কালী বানাও তারপরে লেখ এই মধ্য মাধ্যমে লেখাপড়া শিখ এবং শিখাও কাজী কালামটা একটা বিরাট নিয়ামত আল্লাহ তালা মানুষকে জ্ঞান শিখানোর জন্য। যদিও যাদের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে ফেলেন তাদের কলম লাগে না। স্বয়ং রসুল্লাহ কে আল্লাহ তালা সরাসরি শিখিয়েছেন ওয়াহের মাধ্যমে ওনার জন্য কলমের দরকার হয়নি জিব্রাইল আলাম আল্লাহর পক্ষ থেকে সমস্ত জ্ঞানের খবর নিয়ে এসেছেন তো আর অন্য মানুষের জন্য তো জিব্রাইল আলা সাল্লাম আসেন না আল্লাহ তালা সরাসরি এই শিক্ষকের দায়িত্ব পালন করেন না কাজেই তাদের জন্য যে মেকানিজম রেখেছেন সেটা কলমের মাধ্যমে এই কলম থেকে নাম হয়েছে কলম আই কলম দিয়ে যে মানুষ লেখালেখির কাজ করে এটা যেমন অর্থ আছে যে মানুষ যে লেখালেখির কাজ করে জ্ঞানের কথা শিখে এবং লেখে কলম এবং লেখা এগুলোর কসম খেয়ে আল্লাহ তালা বলছেন আবার ইয়াস্তরুণ এর আরেকটি অর্থ হতে পারে সতর থেকে মানে লাইন করা লাইন করে এই যে কলম এইরকম কলম আল্লাহ তালা ফেরেস্তাদেরকে দিয়েছেন যেটা ফেরস্তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওই রকম কলম দ্বারা ফেরেস্তারা আমাদের যে আমলগুলো লেখালেখির কাজ করছে লিখে যাচ্ছেন সেই লেখা সম্পর্কেই আল্লাহলা এখানে বলেছেন আমাদের নিজেদের লেখার কাজ নয় বরং ফেরা যে আমাদের আমলগুলা লেখছে সে সম্পর্কে আল্লাহ সতর্ক করার জন্য এখানে কলমের কথা বলেছেন আর লেখালেখির কথা বলে এগুলোর কসম খেয়েছেন যাই হোক আবার আরেকটু অর্থ আসছে কলম দ্বারা না এটা এই কলম হইতে পারে আল মুরাদী আজরাহিল কাদার আমাদের ভাগ্য লিখেছে কলম কখন লিখেছে হি না কুতিবা মাকা দিন কাবলান আকাশ জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বৎসর আগে আমার আপনার সবার তাক লেখার কাজ শেষ হয়ে গেছে সেই কলম আর সেই লেখার কথা বলা হচ্ছে যে আল্লাহ ভালো মন্দ ফালা ওই কলমের কথা বলা হয়েছে আলু আলিদ যিনি ওবাদ আইন ইসলাম সাহাবি ছিলেন ওবাদ আইন ইসলাম সময় ওনার ছেলে ওয়ালিদ বলেন আব্বা আমাকে ডাকলেন আর ডেকে বললেন একটা হাদিস মনে পড়ল এটা শুনো তোমার কাজে লাগবে ইন্না আউ আল্লাহুল কালাম সর্বপ্রথম আল্লাহ তাল্লাহ সৃষ্টির মধ্যে প্রথম যে সৃষ্টি করলেন তার নাম হচ্ছে কালাম কলমটা আগে সৃষ্টি করলেন যে কলম দিয়ে আপনি লেখেন ওই কলম না আরেকটি স্পেশাল কলম আল্লাহ সৃষ্টি করলেন আগে সেই কলম থেকেই মানুষের মধ্যে আল্লাহ আমাদের কলমের আইডিয়া ঢুকিয়েছেন কিন্তু অরিজিনাল কলম যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন কলম একটা বিশাল কলম ছিল সেই কলমকে আল্লাহ তালা বললেন এই কলম লেখ কলমকে সরাসরি আল্লাহ হুকুম করলেন লেখ কলম আল্লা বলল আল্লাহ আমি কি লিখবো তাহলে একটা কলম সৃষ্টি করেছেন আল্লাহ সেটা কিন্তু অনেক বড় কলম কি লেখবো কলম জিজ্ঞাসা করল সে কলমে কথাও বলতে পারে তাই না হাদিসে পাওয়া সে কলমে কথা বলতে পারে আবাদ কলমকে বলে যে কলম তুমি লিখতে থাকো যেটা একেবারে পর্যন্ত শেষ পর্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত যা যা কিছু কিছু কিছু সৃষ্টি হবে। যাবে। সকল তুমি ফেলো। তখন কলম লেখা শুরু করে দিল এবং সেই কলমের কাজ লেখার কথা যে হাদিস আসছে। যে আমাদের ভাগ্যের কাজ লেখা হয়ে গেছে ওই কলমের কথা বলা হয়েছে কিন্তু তফসিল করলে আসলে সবগুলো কলমকে একসঙ্গে নেওয়া যায় আল্লাহর বড় কলমটাও আসতে পারে ফেরিস্তাদের কলমটাও হতে পারে আর আমাদের লেখাপড়া করার জন্য যে কলম ব্যবহার করে সেটাও আসতে পারে সবগুলোই একসঙ্গে কলমের বৈশিষ্ট্য আছে যদিও এক একটা এক এক ফাংশন কিন্তু প্রত্যেকটা কলমের কথাই আল্লাহ তালা হয়তোবা উল্লেখ করেছেন এবং কোরআন এমনভাবে আলোচনা করে ছোট্ট কথায় এতগুলো কথা বোঝানো যায় অনেকগুলো জিনিস ইনক্লুড করা যায় এখন এই কলমের কথা আল্লাহ বললেন তারপরে বলছেন আল্লাহ হয়ে গেছে আসল মেসেজটা কি আল্লাহ তালা আপনাকে যে নিয়ামত দিয়েছেন আল্লাহ তালার পাগল না এটা কোন ভালো সার্টিফিকেট হলো ভালো মানুষ এটা বলবে আপনি পাগল না আপনারা কেউ যদি বলে ভাই আপনি কিন্তু পাগল না আপনি খুশি হবেন খুশি হবেন কম দেখি এটা তো আমি পাগল না এই কথা পাগল না বদৌলেতে আপনি পাগল না এটা এই জন্য বলেছেন আল্লাহ তালা যে মক্কার কাফেররা কি বলা বলি করতো করে কোন মানুষ আসলে মক্কায় এই করতে আসলে তাদেরকে খবর দেই তিনি উৎপেটে থাকেন কে আসলো মুসাফির কে আসলো জেয়ারত করতে ওমরা করতে তাও করতে তাকেই খবরটা দিবেন ইসলাম কাজ যেন ছড়িয়ে যায় ওরাও পাহারা দেয় এই যে তিনি কাকে ধরবেন নতুন কাকে আবার কনভার্ট করে ফেলেন পাহারা দেয় এই জন্য মক্কায় কোন আগন্ত আসলে রসুল উল্লাহ সাল্লাম মিট করার আগে তারা লোক রেখে দিছে তারা নিজেরা মিট করে আগে শোনো আমাদের দেশে একটা পাগল আছে সেই কিছু বললে শুনবো না তার নাম কি নাউজুবিল্লাহ তার নাম বললো মোহাম্মদ সাল্লাম উল্টাপাল্টা কি যে বলে খবরদার ওর কথা শুনো না মাথা ঠিক নাই এইভাবে অপপ্রচার করা শুরু করে দিল এখন রসুল উল্লাহ সাল আল্লাহামের দাওয়াতি কাজ করবেন কেমনি মানুষকে এই যে মিডিয়া প্রসলমান্সে বক্তৃতা করতে দেওয়া হবে না অমুকের বিরুদ্ধে খুব প্রপাকান্ডা করো দেখছেন না একই জিনিস যে মিডিয়া প্রপাকাণ্ডা শুরু হয়ে গেল মক্কার জমিনে যে রসুল্লাহ সালাম পাগল তিনি কোন সুস্থ মস্তিষ্কের লোক না অথবা কবি কিছু কবি কি জানি পড়ে এটা কোরআন হওয়া কিছু না গণক ইন অ্যাডভান্স কথা বলে এগুলো তোমরা শুনো না অথবা ওই যে বাইবেল ইঞ্জেলওয়ালা যারা আছে কিতাবওয়ালা যারা আছে তাদের কিছু কথা চুরি করে শুনে এসে নিজে একটা বানাই বলে যে ঈশা আলসালামের মুসাল আসলাম আদম আসালামের কাহিনী এগুলো বানায় বেনা সুরা বানায় আয়াত বানায় বলে আল্লাহর কাছ থেকে এসেছে এগুলো কিছুই বিশ্বাস করে এই সমস্ত মিডিয়া অপপ্রচার মক্কায় হতে থাকলো সেগুলার শুনে একটু সাহ্চিন্তায় পড়ে গেলেন আয় হাই কেমনি আমি লোকদেরকে ইসলামের কথা বলবো এত প্রত্নানটা করে তো আল্লাহ তা ওনাকে সান্ত্বনা দিচ্ছেন কিছু আয়াত নাজিল করে যে আপনি তো পাগল না আপনিও জানেন আমিও বলছি আপনাকে তারা প্রপাগান্ডা করছে প্রপাগান্ডা করলেই কি হক বাতিল হয়ে যায় বাত বাতিল হক হয়ে যায় সত্য মিথ্যা হয়ে যাবে মিথ্যা সত্য হয়ে যাবে সূর্য দেখা যায় এখন কেউ যদি বলে সূর্য ডুবে গেছে এখন যদি এক হাজার লোকে মাইকে চিৎকার করে বলে খবরদার কেউ বিশ্বাস করবে না যে সূর্য এখন দেখা যায় সূর্য ডুবে গেছে তো তা বলে আপনি বিশ্বাস করবেন আপনি দেখেন না সূর্য ওই যে দেখা দেয় যার খ্যাতি তার ব্যাপারে মিথ্যা প্রপাগান্ডা করছে এই প্রপাগান্ডা থেকে তাকে তিনি আল্লাহ তালা জানাকে সাহস যোগান শক্তি যোগান এই জন্য তিনি অহিনাদের করে বললেন আপনি যে সুস্থ আপনিও জানেন আমিও জানি আল্লাহর করেন ওদের অপপ্রচারে আপনি যাবেন না। আর যে এত কষ্ট করে আপনি কাজ করেন আপনি মনে করেন যে তারা তো কেউ আমার ডাকে সারা দেয় না ইসলাম কবুল করেনা সারাটা দিনে একজনও কালিমা পড়লো না আপনি কি মনে করছেন এই যে এত বুঝান এই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলেন তাতে করে আপনার কি কেউ ইসলাম কবুল না করলে কি আপনার ক্ষতি হয়ে যায় মোকাবেলা আপনি ঠিকই আছেন এখনো ইসলামের কথা বলেন দেন এটার জন্য আপনার পুরস্কার কনফার্ম এবং নিশ্চিত আছে মাম নুন আপনার এই পুরস্কার হবে পরিপূর্ণভাবে আপনাকে দেওয়া হবে তারা কালিমা পড়লে যেরকম পেতেন না পড়লেও আপনি রেশা দায়িত্ব পালন করার কারণে আপনি পেয়ে যাবেন তো যারা ইসলামের কাজ করে বিশ্বব্যাপী আমাদের দেশে এখানে যেখানে মিডিয়া প্রবাগান্ডা যদি অনেক করে আপনি যদি ঠিক ইসলামের সহি ইসলামের কাজ করে যান দাওয়াতে দিনের কাজ করেন হকের উপরে টিকে থাকেন আপনাকে আল্লাহ তালা পুরস্কার দিতে কম দেবেন নাকি মানুষ যদি আপনার কথা নাও শুনে অ্যাপ্রিস্ট না করে উল্টা আপনার কাছে খারাপ লাগে কষ্ট লাগে কষ্ট লাগলে যত প্রপাগান যার প্রপাগান্ডা যার বিরুদ্ধে করে না তার যতটুকু পুরস্কার হবে যার বিরুদ্ধে বেশি প্রপাগান্ডা করে তার পুরস্কার কি হবে বেশি হবে কাজে আজকে যারা ইসলামের কাজ করেন আপনি যদি দেখেন যে ইসলাম পন্থীদের বিরুদ্ধে ব্যাপক প্রপাগান্ডা মিডিয়া চলতেছে তাদেরকে সন্ত্রাসী বানায় কি করে না করে মন ছোট হয়ে যায় খারাপ হয়ে যায় হায় হায় একেবারে এত হতাশ হয়ে যায় আসার কোনো আলো খুঁজে পায় না তাদের জন্য কোরআনে পাখি কি হতাশার কথা আছে না সুসংবাদ আছে সুসংবাদ আছে যে ওয়াই আজরান তোমার জন্য রয়েছে বিশাল পুরস্কার যে পুরস্কার কোনদিন শেষ হবার নয় অগণিত পুরস্কার এই সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করুন নিশ্চিন্তে দিনের কাজ করে যান আলা আপনি অত্যন্ত মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছেন হে নবী আপনার ব্যাপারে কত উল্টা কথা বলে আপনি তো কত উত্তম চরিত্রের অধিকারী ওনার ব্যাপারে তারা যত প্রপাগান্ডা করছে আল্লাহ তালা ওনার প্রশংসা আরো বেশি কথা বলছেন মানুষকে এই কথাগুলো তো পৌঁছে যাবে এরপরে সাহাবাদের মধ্যে কনফিডেন্স তৈরি হবে রাসুল উল্লাহ সালাম নিজের কনফিডেন্স তৈরি হবে আল্লাহ তালার এই সমস্ত সার্টিফিকেট দিয়ে ওয়াইনাকাল আল্লাহ আধিম নিশ্চয়ই আপনি অত্যন্ত মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আপনার চরিত্র কত সুন্দর অথচ তারা বলে আপনার ব্যাপারে কত উল্টা পাল্টা আজও দেখি যারা ইসলামের জন্য কাজ করে আমাদের দেশে বলেন আর আন্তর্জাতিক মহলে বলেন ইসলামপন্থী যারা মুসলমান তাদের বিরুদ্ধে এরকম উল্টাপাল্টা প্রচার চলছে রসুল সালামের চরিত্র এত উত্তম লোকে যদি হয় যাদের চরিতা যখন জিজ্ঞাসা করলেন এক সাহাবি সাইদেব হেসাম রাজি আল্লাহ আনহুকান আল্লাহ নবীকে তো বাইরে থেকে আমরা দেখেছি ভিতরের থেকে দেখতে পারিনি আপনি তো ভিতর থেকে দেখেছেন ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে ভাবে উঠা হয়েছে আপনি ওনার চরিত্র কেমন পেয়েছেন কিভাবে আমাদেরকে একটু বুঝাবেন কেমন ছিল তখন তিনি বললেন আল্লা কোরআন পড়া বলো বলা আমি তো কোরআন পড়ি হলো কাসুল্লাহ সাল আলী ও কেন করার চরিত্র তো ছিল কোরআন কোরআনে যা আছে হুবহু তাই আমল করতেন তিনি কোরআনের বাইরে কোন কাজ করেন এই কোরআনের সবগুলো আমল করেছেন কোরআনে ভালো চরিত্রাম একই উত্তর দিয়েছেন আয় সারাদি আল্লাহা যেটা বলেছেন তার অর্থ হচ্ছে আচরণের মধ্যে ঢুকাই দিয়েছেন ও তারা কাতাবাহুল জিবিলি ওনার ব্যক্তিগত ন্যাচারাল যদি কোন অন্য কোন কমতি থাকতো মানুষের নাফসের মধ্যে যে সমস্ত ওয়াস আসে ধোকা আসে যে সমস্ত ত্রুটি আসে রাগ গোসরা ক্ষোভ মানুষকে গালি গালার গরম ভাষা আক্রমণ করা ইত্যাদি সব কিছু যেগুলো মানুষের নেচারে কিছু কিছু থাকে মানুষ হিসাবে ওনার কিছু কিছু থাকলেও সেগুলোকে তিনি আমনভাবে পলিশ করেছেন করে ওনাকে এগুলাকে সবগুলাকে স্যাক্রিফাইস করে কোরআনের চরিত্রটাকে এখানে ঢুকিয়ে দিছেন তিনি ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে যা আছে সবগুলোকে বাইর করে দিয়েছেন তবে আল্লা সৃষ্টি করেছেন অসম্ভব উন্নত মানের চারিত্রিক বৈশিষ্ট্যের যে কোনো সন্দেহ নাই যে আমার আপনার স্বাভাবিক মনের নসের মধ্যে যে সমস্ত খারাপ গুণ আছে এগুলোর অনেকগুলো আল্লাহ তালা উন্নত করেই ওনাকে জন্ম দিয়েছেন এরপরে আবার ওনার সিনা চাক করেছেন এগুলোর মাধ্যমে ওনাকে আবার আল্লাহ তালা আরো ইম্প্রুভ করেছেন যে জন্য ওনার চরিত্রের মধ্যে কোরআন নাজিল হওয়ার আগেই ভালো ভালো গুণগুলো আছে। তাই না ৪০ বছরে কোরআন নাজিল হয়েছে ওনার উপরে চল্লিশ বছর বয়সে একরাবিশালাক তার আগেও ওনার ভিতরে অসম্ভব সুন্দর সুন্দর গুণগুলো ছিল যেমন আল হায়া লজ্জা শরম ওয়ালকারম বদান্নত দান খয়াত দরাজ বিরত মানুষকে ক্ষমা করে দেওয়া এবং জামিল সকল সুন্দর চরিত্র কোরআন নাজিল হওয়ার আগেও ওনার ভিতরে সুন্দরভাবে ছিল তবে কোরআন আসার কারণে এটা একেবারে হান্ড্রেড পারসেন্ট প্রতিষ্ঠিত হয়ে গেছে ওনার জীবনে কিভাবে হয়েছে কোনদিন বলেন উফ কি করল এটা ইনফা আলতু হফা আলতা কোন কাজ করার পরে কোনদিন বলেন এইটা করছে কেন এরকম করছে কেন এভাবে করলা কেন আফা আলহ আল্লাফ আল তাহ কোন জিনিস করি নাই এটা এখনো না কেন এরকম কোনদিন ধমক বকাবকি আমাকে তিনি একদিনের জন্য করেন আহসান তিনি ছিলেন সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ওলা হারির ওলা সয়ান কেননা আলিয়া নামিন কফ রী সালি সালাম আনাস বলেন ওনার খেদমত করতে গিয়ে ওনার হাত তা তো ধরা লাগছে মাঝে মধ্যে আমি কোন মানুষের হাত তো এত নরম মোলাইম পাই নাই কোন রেশমি কাপড়ও এত সফট না রসুল্লাহ সালাম হাত মাঝে মধ্যে টাচ লাগলে বা ধরলে এত নরম এত মোলাইম ছিল শারীরিক বর্ণনাও দিচ্ছেন ওনার আতর মাস্কের চেয়ে আরো বেশি মিস্কের চেয়ে আরো বেশি সুগন্ধের বার রাজি আল্লাহ সাহাবি বলেন বোখারিতে কেন রাসুল্লাহালাম তিনি ছিলেন সবচেয়ে সুন্দর আকর্ষণীয় চেহারা অধিকারী মানুষ ও আহসান গঠন প্রকৃতি দিক থেকে আল্লাহ তালাকে সবার চেয়ে সবচেয়ে সুন্দর একটা শারীরিক গঠন দান করেছেন লাইসি তুল কাসির অতিরিক্ত লম্বাও না অতিরিক্ত খাটো না অত্যন্ত মাঝামাঝি কদের তিনি ছিলেন আয় সারাদি আল্লাহাল আরে খাদিস বলেন মা দারবা রাসুল্লাহ নিজের হাতে কোনো থাপড় দেন তোমার আল্লাহ হাত উঠে যায় চট করে ওলা দারাবা ইমরান কোন মহিলাকে কোনদিন তিনি আঘাত করেনি হাত দিয়ে ওলা দারাবা বিয়াদিহি সাইন কাত কোনোদিন নিজের হাতে কাউকে আঘাত করেছেন কোন জানোয়ার কেউ আঘাত করেছেন এরকমও পাওয়া যাবে না ইসমান একটা কাজকে দুই রকমে করা যায় কোনদিন যে কাজটা সহজ শুধু ঐকরাই কাজ করতেন তবে সহজ করতে করতে যদি গুনার দিকে হয়ে যায় কোন গুণার কাজ হয় সেটা থেকে বহু দূরে থাকতেন শরীয়তের ভিতরে দুই রকমই করা যায় যেটা সবচেয়ে সহজ শরীয় কোন দিন নিজেকে ওনাকে কেউ কষ্ট দিয়েছে এই জন্য প্রতিশোধ নেবেন বদলা নেবেন তাকে বকাবকি করবেন তাকে মারধর করবেন নিজেকে শরীর কেউ করলে তার উপরে কার্যকরী করতে হয় সেটাই করেছেন কিন্তু ওনাকে পার্সোনালি কষ্ট দিয়েছে এই কষ্ট দিবেন এই জন্য প্রতিশোধ নেবেন এমন কাজ তিনি কোনোদিন করেননি ভাইয়া হুয়াই কেউ লিল একমাত্র আল্লাহ তালার জন্যই যদি প্রতিশোধ নিতে হয় আল্লাহ করেছে আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ নিতে হলে তাই ওনার চরিত্রের খবর যেটা সার্টিফিকেট আল্লাহ আল্লাহ বলছেন ফসা তু বেরু আইন হে নবী আপনি দেখতে পাবেন এবং তারা দেখতে পাবে কারা ফেতনাই নিপতিত আছে কারা ফেতনাই পড়ে গেছে তারা বলে যে এই লোকটা ফেতনায় পড়েছে এই লোকটা সমস্যায় পড়েছে তার মাথা ঠিক নাই তার উল্টা হয়েছে সে আমাদের চৌদ্দ গোষ্ঠীর বিরুদ্ধে বাপ দাদার বিরুদ্ধে বলে সে আমাদের জাতি আমাদের কমের কালচার সভ্যতা সংস্কৃতি এগুলোর বিরুদ্ধে কথা বলে হ্যাঁ কিন্তু আসলে আল্লাহ তালা বলেন ফাঁসা তুমু সিরু আপনিও দেখবেন তারাও দেখবে আসলে তোমাদের মধ্যে আসল ফেতনায় কারা পড়েছে বিভ্রান্ত কারা হয়েছে ফেতনায় কারা নিপতিত হয়েছে মাজনুন পাগল হইলে কে পাগল হয়েছে কিছু পরেই সব পরিষ্কার হয়ে যাবে এগুলো সাময়িক প্রপাগান্ডা আপনাকে কষ্টে ফেলছে একদিন সত্য উদ্ভাসিত হয়ে যাবে একদিন সত্য প্রকাশিত হয়ে যাবে সত্য প্রকাশিত হয় নাই মক্কার জমিনে হ্যাঁ বদরের যুদ্ধে প্রমাণিত হয়েছে বিজয় আল্লাহ তালা ইসলামকে দিয়েছেন মক্কা বিজয় হয়েছে যা আল হাক্কু অজাহাকাল বাতেল সত্য হিসাবে বাতেল বিতাড়িত হয়েছে পরাজিত হয়েছে তো আজকেও বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে কত প্রপাগান আমরা কি এখনো একিন করি না আমার আল্লাহর পাওয়ার আছে যা আল হাক্কু অজাহাকাল বা তো এখন কেউ কেউ বলবেন কবি আসবে যে যা আল হয়ে করলাম যুদ্ধের মধ্যে অথবা পলিটিক্যালি হ্যাঁ তাই হলে কি হক হয়ে যায় তা না হলে আর হক হয় না এই কোন রাজনৈতিক বিজয় ছাড়াই এখনো সারা বিশ্বের মধ্যে একমাত্র আদর্শ গ্রহণযোগ্য মানুষের কাছে কোনটা ইসলাম বলেন দেখি ইসলামের মোকাবিলায় কোনটা টিকার মতো আছে পুঁজিবাদ সমাজতন্ত্র কোনো বাদ কোন ইজম কোন মতবাদ ইসলামের মোকাবিলায় বড় গলায় বলার মতো কারো লম্বা গলা আছে যারা ইসলামের দুঃশন তারা যদি বলে যে ইসলামের চেয়ে সুন্দর একটা ভালো সমাধান মতবাদ ইজম ধর্ম ইত্যাদি আমাদের কাছে আছে। ইসলামের চেয়ে অনেক সুন্দর সব কিছু বলেন সেটা নাম কি তাদেরকে বলতে বলেন নাই। তাহলে হক প্রতিষ্ঠিত প্রকাশিত হয়ে গেছে না হয় নাই হয়ে গেছে আর সব বাতিল ইসলামের কাছে পরাজিত পৃথিবীর ইতিহাসে প্রমাণ হয়ে গেছে পুঁজিবাদের মুক্ত মুক্তবাজার অর্থনীতির খুব ডংকা বাজালো কিছুদিন আগে এখন পরাজিত হয়ে গেছে তার কিছুদিন আগে সমাজ খুব ডঙ্কা বেজেছিল সেটাও পরাজিত হয়ে গেছে তার মোকাবিলা কোনটা আছে আনুদ্দেহী আলহামদুলিল্লাহ যা আল হাক্কু ওজাহাত এখনো প্রতিষ্ঠিত হয়ে আছে রাজনৈতিক ক্ষমতা অর্জন আর অর্জন না করা এটাই বিজয়ের আসল কারণ নয় তবে সেটা মুসলমানরা শর্ত পূরণ করতে পারে নাই তাদের ইমানি দুর্বলতার কারণে আল্লাহ সাহায্যের তারা এখনো উপযুক্ত হতে পারেনি সেটা করলে আল্লাহ তাল্লা সেটাও মুসলমানদেরকে দান করবেন ইনশাআ আল্লাহ ও মুমিনিন সত্যিকার ইমানদার আমরা হতে পেরেছি কিনা হয়ে গেলে আল্লাহর সাহায্য বিজয় অবশ্যই আসবে ইনশা নিশ্চয় আপনার রব ভালো করে জানেন কোন ব্যক্তি কে সত্য রাস্তা থেকে বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়ে দূরে চলে গেছে আল্লাহর রাস্তায় নাই আর তিনি ভালো করেই জানেন হেদায়তের উপরে কারা কারা আছে তো কারা সঠিক রাস্তার উপরে আছে হৃদায়তের উপরে আছে আসে সেরাতিমের উপরে আছে এটা আপনারা আল্লাহ ভালো করে জানেন তো আল্লাহ তালা ভালো করে জানেন এটা তো ঠিক পৃথিবীর মানুষও ভালো করে জানে আগের কথার সঙ্গে মিলান তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করেন পৃথিবীর যারা বিভিন্ন সভ্যতার ধ্বজাধারী বিভিন্ন আদর্শের যারা পতাকা ধারী তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কি হেদায়তের উপরে আস তারা বলুক দেখি যে আমরা আসল হেদায়তের উপরে আছি। তোমরা সব মিসগাইডেড লম্বা কথা বলুক দেখি কেউ বলা সাহস করতে পারবে না আমরা একদম হেদায়তের উপরে আসি হেদায়তের খোঁজখবর আমাদের কাছে আছে। হেদায়েতের ইনফরমেশন আমাদের কাছে আসে কোরআন ছাড়া ইসলামের এই রাস্তা ছাড়া মানবতার জন্য সব কিছুর গাইড লাইন সুন্দর তরিকা পাতানোর জন্য আল্লাহাম এই যে কি সুন্দর পারিবারিক জীবন দাম্পত্য জীবন বৈবাহিক জীবন সেক্সুয়াল লাইফ আল্লাহ আমাদেরকে একটা সুন্দর সিস্টেম তরিকা দিয়েছেন এটাকে যে আল্লাহ রহমতে আমরা ধরে রাখতে পেরেছি এর বিনিময়ে আমাদের পুত পবিত্র বৈবাহিক সম্পর্ক দম্পত্য জীবনে মাধ্যমে ছেলে মেয়ে দুনিয়াতে আসে কি সুন্দর সিস্টেম এই পারিবারিক সুন্দর প্রথা থেকে কত তরিকায় তারা কি পৃথিবীর মানুষের কাছে লম্বা গলা বলতে পারবে যে আমরা খুব সুন্দর তরিকা ফলো করতেছি এটা করার নাই আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ তালা জানেন না মানুষও জানে অস্ট্রেলিয়া গিয়েছিলাম সেখানে একটা পত্রিকার একটা পেপার কাটিং আনি দেখালেন আমাকে একজন বাংলাদেশের ভাই সেখানে এক খ্রিস্টান মহিলা লিখেছেন বিবাহের কথা যে বিবাহ যে অনেক সমাজ থেকে উঠে গেছে উন্নত সমাজের অনেক দেশে বিবাহ উঠে গেছে নাই আর তাই না এটা আইডিয়া হয়ে গেছে অনেক তৈরি আছে তাদের দাম্পত্য জীবনের সমস্ত পার্টনারশিপ হ্যাঁ এ সমস্ত পার্টনার হিসেবে লাইফে অভ্যস্ত হয়ে যাওয়া আফসোস করে লিখতেছেন মহিলা আহারে আমাদের খ্রিস্ট সমাজ এইগুলো ছিল এক সময় এখন সব উঠে গেল আমাদের ইউরোপে আমেরিকা এগুলো ছিল এগুলো সব উঠে গেল সে মহিলা আফসুস করে লিখতেছেন অথচ মুসলমানদের কাছে এটা এখনো আছে কেন আমরা সেটা হারালাম তিনি আফসোস করতেছেন সেটা দিকে আহ্বান করছেন তো এটা তো শুধু আল্লাহ আল্লাহতালা যেমন জানেন আল্লাহ তালা এই কথার মাধ্যমে প্রমাণ হয় শক্ত করে আসলে আমরা জানি দুনিয়ার মানুষও জানে যে সঠিক পথ কাদের কাছে আল্লাহ তালা দিয়েছেন আমাদের শিক্ষিত পন্ডিত সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবীরা এই কোরআনকে কি আমাদের ইসলামকে কি সঠিক আদর্শ হিসাবে গ্রহণ করে নিয়েছে হ্যাঁ তারা অন্য জাতি যারা বিভ্রান্ত হয়ে গেছে তাদেরটাকে কপি করার জন্য উন্নত হওয়ার জন্য সভ্য হওয়ার জন্য দিয়ে ফেলতেছে এবং বলে এই কোরআন ইসলাম চোদ্দশো বছর আগে দিয়ে বর্তমান সমাজের কোন সমাধান হবে না বর্তমান সমাজ চলতে পারে না তাহলে এইরকম মুসলমানদের প্রতি আল্লাহ কি খুশি থাকবে থাকবেন রাগ গোসা হবে তাহলে আমরা কোন মুসলমান হতে চাই আমাদের দেশের মানুষগুলোকে শিক্ষিত লোকগুলোকে বুদ্ধিজীবীদেরকে আমরা কোন পরামর্শ দিতে চাই। কোন দিকে এবং এদের করুণ পরিণতি কি হবে মুসলিম উম্মার তারা যদি আল্লাহ এই সুন্দর পথকে তারা যদি না করে আর অন্যদের কাছে ভিক্ষা চায় যে আমাদেরকে উন্নত করে দাও আমরা অসভ্য হয়ে আসি আমাদেরকে সভ্যতা শিখাও তোমাদের এই সমস্ত জিনিস না নিলে তো আমরা এখনো পেছনে থেকে গেলাম উন্নত হলো না আমাদের দেশে উন্নতি আসলো না আমরা এখনো অন্ধকারে আছি এটা যদি মনে করে এই কূপমন্ডুকতা আল্লাহ তালার কাছে কত শাস্তির দাবি রাখে আল্লাহর কাছে আমরা পানা চাই